بسم الله الرحمن الرحيم اللهو اللهو اللهو الله اللهو الله <تصفيق> الحمد لله نحمده ونستعينه ونأذن به ونتوقل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا نظل له ومن يظلله فلا هادي له ونشهد أن محمد عبده ورسوله وصلى الله على سيدنا محمد وابه وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قال الله تبارك وتعالى ولا تقولوا لمن يقتل في سبيل الله أمواه بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم ما يجد الشهيد من مثل قتل বন্দা গান্দা নিজে তাদেরকে তৈরি করছেন মাই মাহিন্দাকে আল্লাহ পাক শাহাদতের মর্যাদার মাধ্যমে তার নিজের হাঁটি এবং হাস বন্ধু হিসাবে তাকে মর্যাদাবান বানিয়েছেন শাহাদতে মর্যাদাবান ব্যক্তিদেরকে আল্লাহ পাক নিজের নামের সাথে সংযুক্ত করে তাদের নাম শহীদ হিসাবে আখ্যায়িত করেছেন তো মূলত বন্দার জন্য নিজেকে যেই পরিমাণ আল্লাহতালার সামনে বিলীন করে দিতে পারবে সে এটাই হলো তার জীবনের চূড়ান্ত সফলতা আল্লাহ রব আলমিন যিনি বরতের অধিকারী এবং বরতের যতগুলো দিক আছে তার অহমিকা গৌরব অহংকার বরত্ব এটা আল্লাহ পাক ভালোবাসেন না কি ভালোবাসেন বন্দা থেকে আল্লাহ পাক ভালোবাসেন তার আদিয় রসুল সাল আলহ সালাম আল্লাপাকের রসোল সেই ঘটনার আলোচনা করতে গিয়ে আল্লাপাক বলেছেন পবিত্র সেই সত্তা যা যিনি তার বন্দাকে রাত্রিতে ভ্রমণ করিয়েছেন। মুফাসী কিরাম উল্লেখ করেছেন এখানে প্রত্যেকে ওই বিষয়টাকেই ভালোবাসে যে বিষয়টা তার নিজের কাছে নাই পাকের কাছে কিনাই ধ্বংস নাই ফানা নাই আল্লাহ পাকের কাছে কোন অক্ষমতা নাই দুর্বলতা নাই বন্দার পক্ষ থেকে এই বিষয়গুলি যেই পরিমাণ আল্লাপাক দেখতে পান সেই বন্দার আল্লাপাকের কাছে সেই পরিমাণ প্রিয় হয়ে যায় যে শহীদ হয় সে নিজের মান সম্মান দুনিয়ার প্রতিষ্ঠা অর্থ সম্পদ এমন কি সব মানুষের কাছে স্বাভাবিকভাবে সৃষ্টিগতভাবে তার কাছে সবচেয়ে প্রিয় হইল তার জান। আর যা কিছু আছে সব জানের চেয়ে পরে স্বাভাবিকভাবে একটা মানুষের সবচেয়ে প্রিয় হইল পাকের কাছে সে সমর্পণ করে দেয়টাকে যখন কোরবান করে দেয় তাইলে তার নিজেকে শেষ করে দেওয়া আর দেওয়ার পাকের কাছে নিজেকে দুর্বল বানানোর আর কোনো কোন বাকি রাখেনি এই জন্য একটি বড় মর্যাদা আর কোন কিছু দিয়ে একটা বন্ধ আল্লাহ কাছে পেতে পারেনা এই জন্য সে যেন নিজের জীবনকে সার্থক বানিয়ে নিয়েছে এবং নিজের বাস্তবে তার সৃষ্টির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের মধ্যে সফল হয়ে গেছে এবং এই ঘোষণা আল্লাহর আলম নিজে কোরআন করিমের মধ্যে দিয়েছেন কি বলেছেন आल्लर पथे जाहत है तुम्हरा नित बोलो ना बरसे जीवित क्योंकि तुम्हारे अनुभूति आल्लाबा जीवन घोषणा दिले वस्तव से ना। जीवन, बोले जीवन ना हया पड़े दुनिया प्रत्येक व्यक्ति चाय बेटे थक बुल आलमी दी एक दल आसे जर के मृत बोला ते तुम्हारा मृत बोलो ना तीवित আল্লাপাক বলেছেন তাদেরকে মৃত তে অনেকের ধারণা হতে পারে মৃত বলতে আল্লাপাক নিষেধ করেছেন হুকুম এই জন্য আমরা তাদেরকে মৃত বলবো না আল্লাপাক হুকুম হিসাবে বরং যারা আল্লাহর পাশে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত কল্পনাও করোনা বাস্তবে তারা কি করে নেই মরে নেই বরং কি হয়েছে এমন সম্মানের উপযুক্ত হয়ে গেছে যে দুনিয়ার গান্দা রিজিক এখন আর তাদের রুচিসম্মত নেই এই আল্লাহ পাক তার নিজের পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়ার জন্য নিজের দিকে নিয়ে গেছে নিজের কাছে নিয়ে গেছেন এখানে আর ছাড়েন নাই এই পরিবেশ দুনিয়ার এই আলো বাতাস এটা এখন তার এত মর্যাদাবান ব্যক্তির উপযোগী থাকে নাই এই জন্য এই সীমা থেকে আল্লাপাক তাকে নিয়ে গেছে যার কারণে সে আমাদের কাছে মনে হইতেছে যে কি এই পৃথিবীর বলয়ের এর ভিতরে নাই কারণে মৃত আল্লাপাক বলতেছে বাস্তবে সে কিনা মৃত না মৃত মনেও কিরোনা बर लाभ कर मुसलिम राष्ट्रीम अवस्था से, से, से।, से मारा जाल क्या कि चालू जारी नीमान पास्थाय स्वाभाविक मृत्यु बरण कर लोलमत जारी दिन रक्षार जीवन के चालू आईज मृत्यूर परवर्ती घाटी जीगुली सब गुल्पूर्ण विपद मुक्त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 এই হিসেবে পরবর্তী অংশে আল্লাহ কি বলে দিয়েছেন নিজের দুনিয়ার এই জীবনের জন্য এই দুনিয়ার জীবন চলে যাওয়ার কারণে অনুত্ত নাই বরং তারা আনন্দে উৎফুল্ল এবং তারা দুনিয়াতে যারা বেঁচে আছে এদেরকে সুসংবাদ শুনাইতেছে জানি পিছনে থেকে যাও আমাদের ভাইয়েরা এই বিষয়টাকে উপলব্ধি করতে না পাইরাটা কি করে দেয় ফেরে দে। যদি কোনো ভাবে আমরা তাদেরকে আমাদের এই সংবাদটা পৌঁছাইতে পারতাম যে আমরা কি পরিমান পেয়ে গেছি আল্লাহ বলেছেন যে ঠিক আছে আমি আমার তোমাদের পক্ষ থেকে তাদের কাছে কি পাঠিয়ে দিচ্ছি আল্লাহ পাক ঘোষণা যে আল্লাহ পাক নিজের পক্ষ থেকে সুসংবাদ শুনাইতেছেন যে তারা সুসংবাদ দিতেছে তোমাদেরকে আল্লাহের অনুগ্রহ এবং আল্লাহ পায়া আর এই সুসংবাদ শুনাইতেছে না এই যে আল্লাহর রক্ষার জন্য দিনের হেফাজতের জন্য জীবন উৎসর্গ করে দেওয়া হলো এর কারণে তাদের যে পারিশ্রমিক পুরস্কার প্রাপ্য এটা কি হবে না নষ্ট হবে না পরিপূর্ণ আল্লা নিকট পেয়ে যাবে একটা সংজ্ঞা যারা আল্লাহ রাস্তায় যার কারণে শহীদ সাক্ষী আল্লাহ রব্বুল আলমী নিজে সেই সাক্ষী যারা নিজের জীবন দিয়া হয়ে গেছে তারা কত বড় সত্যবাদী সত্যবাদী ব্যক্তিরা ইমানের একটা সংজ্ঞা পাক ইমানদারদের পারিশ্রমিক কি করবেন না পুরস্কার নষ্ট করবেন না ইমানদার খারাপ ইমানদার কি তারা যারা যতক্ষণ সুবিধা আছে আল্লাহ হুকুম পালন করে আর যেই ক্ষেত্রে সুবিধা নাই হুকুম ছেড়ে দৌড় দেয় তাদের উপর আঘাত পৌঁছার পরেও বিপদ আসছে আঘাত আসছে আক্রমণ আসতে এরপরও আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ তারা কি করে নাই হেরে দেয় নাই মিনহুম। তাদের মধ্যে যারা এই নে কামল করেছে তাদেরকে যখন অন্যান্য লোকেরা বলল যে তোমাদের বিরুদ্ধে লোকেরা সমবেত হয়েছে তাদেরকে ভয় করো ভয় কর সারা পৃথিবীর সব কাঠের রাষ্ট্রগুলো তো আছেই মুসলিম রাষ্ট্রগুলো তোমাদেরকে শেষ করে ফেলার জন্য গিলেখার জন্য কি হয়ে আছে প্রস্তুত হয়ে আছে মুসলিম রাষ্ট্রের যে ষাট লক্ষ সেনাবাহিনী আছে এইগুলিও তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে কাফেরদের নির্দেশে সুতরাং কাফের তো কাফেরি। বরং মুসলিম নাম দি যে ছাপ্পান্নটা রাষ্ট্র আছে এই ছাপ্পান্নটা রাষ্ট্রের প্রায় ষাট লক্ষের মতো কি আছে সেনাবাহিনী আছে এইগুলিও তোমাদের ধ্বংসের জন্য কি হয়ে আছে প্রস্তুত হয়ে আছে সুতরাং তোমাদের বাঁচার কোনো কি নাই উপায় নেই मानुष्ठ जन भय तीन तक जथेष्ट साइट लक्षण कूटीय सम्मुखी आल्ला पाक कारोस्ट होया जाए आल्ला पाकिटारे जथेष लागे ना র তাদের কৌশল প্রয়োগ করে আল্লাপাক তার কৌশল কি করেন প্রয়োগ করেন আর আল্লাপাক হলেন উৎকৃষ্ট কৌশল প্রয়োগকারী। তাদের সব ষড়যন্ত্র সব সমর সব ধরনের কুটকৌশল সব ধরনের মিডিয়া উডিয়া যা আছে সব আল্লাহ এদের জন্য কোনাই সারা পৃথিবীর তাদের জন্য কোনো ভয় নেই প্রকৃত মুমেন হলো কারা তারা যারা এই সারা পৃথিবীর শত্রুতা আল্লাহর হুকুমের জন্য কিনে নিতে কি করে না কুণ্ঠিত হয় না অন্যায়তের মধ্যে আল্লাহ পাক ব্যাপারে বলেছেন মোমেনদের বিপরীত নাই ব্যাপারে আলাই যখন যুদ্ধ তাদের জন্য কি করে দেওয়া হলো ফরজ করে দেওয়া হলো ইজা উমান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 क्या आल्ला भे कि भय करते हैं मुसलिम मुजाहिद जरा दिन प्रतिष्ठा प्रचेष भाव बाधा दीतेहत करते विभिन्न भाव तपदे फेलार्जन চেষ্টা করতেছে কেন সরকার কে ভয় করা প্রশাসন কে রেব কে পুলিশ থেকে পথে প্রতিবন্ধক হইতেছে রেবে জানে সরকারে জানে পুলিশে জানে তাইলে তার এই বাধা দেওয়ানের কারণে পুলিশের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে সেকোন পুরস্কার পাবে আর আল্লাহর জন্য যদি সে কাজ করত তাইলে অবশ্যই তো কি করেন জানেন কি তাইতো আজা তাইতো তাইলে আল্লাহর চেয়ে বেশি ভয় করলো না সে কে রে মানুষকে আল্লাখানে আসাদ দেখাচ্ছি আল্লাহার এ যেমন ভয় করার একটু বেশি ভয় করে এটা কারে মানুষকে এই শ্রেণীর ব্যক্তিবর্গ দুনিয়াতে এখন নাই এইজন্য আল্লাহর নিহত হয়ে যাওয়া এটা কোনো কিনা যারা নিহত হয়ে গেছে অটল থাকো দৃঢ় থাকো এই পথে যদি সামনে অগ্রসর হতে পারো তাহলে তোমাদের জন্য বিশাল ধরনের কি আছে এমন পুরস্কার আছে যে পুরস্কারটা না নিয়ে গেলে মনের মধ্যে কি ঠেকো যাবে অনুতাপ আক্ষেপ থেকে যাবে কারণ শাহাদতের পুরস্কার এমন পুরস্কার যার জন্য রসুল পর্যন্ত বারবার কি করেছেন আগ্রহ প্রকাশ করেছেন প্রকাশ করেছেন। যে আমার মনে চায়। যে আমি কি জীবন লাভ করি কি হই শহীদ হাদিসের মধ্যে এসেছে যে জান্নাতে যাওয়ার পরে দুনিয়াতে ফিরে আসার আর কি করবে না কোনো চিন্তা করবে না কিন্তু শুধু শহীদ সে আবার দুনিয়ার মধ্যে আসার জন্য কি করবে শাহাদাতের মার্যাদা দেখার কারণে একটু খেয়াল করি আমরা দুনিয়ার জীবন তো আমাদের একবারই না আবার হবে একবার এবং এই জীবনটার ব্যাপারে একটা নির্দিষ্ট সময় আমাকে আল্লাহ জীবনটা আমি উৎসর্গ করে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি এই ব্যক্তির ব্যাপারে ফির লেগে গেল সে মরে নেই এই নির্দিষ্ট সময় আসার পরে প্রত্যেকটা ব্যক্তি মরে যাবে কিন্তু যে আল্লাহর জন্য উৎসর্গিত হয়ে আছে তার ব্যাপারে নির্দিষ্ট সময়ে দুনিয়া থেকে এসে চলে গেল তার ব্যাপারে ধরনের অসুখ বিসুখ বিভিন্ন ধরনের কষ্ট বিভিন্ন ধরনের বিপদ একটা করে একটা কি করতে থাকে আসতেই থাকে আসতেই থাকে হাদিসের মধ্যে আসছে যে একটা বিপদে তাকে ফেরে দিলে আরেকটাই ধরে আরেকটায় ফেরে দিলে আরেকটাই কি করে ধরে কিন্তু আখেরতের জিন্দিগি কি পরিমান মজাদার জিন্দিগি জন্য বারবার দুনিয়ার মধ্যে আসার আকাঙ্ক্ষা করবে সেই শাহাদতটা যদি একবারও নিয়ে না দেওয়া যায় তাহলে কি পরিমাণ অনুতপ থেকে যাবে তারপরে আল্লাহ পাক শহীদদের জন্য তাদের দিলের اصلاح الى بواسطة كي قرسن الله قرر رسن قرآن الكريمين بدأ الله تعالى بلتسن أعوذ بالله نشيطان الرجيم فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أفخنتموهم فشد الوثاق فإما منن بعد وإما فداء حتى تضع الحرب وعزارها ذلك ولو يشاء الله لن تصر منهم أقول لك الله قرر আমাদেরকে কেমন পরিষ্কার বলে দিতেছেন আল্লাপাক যে কি আল্লাহ পাক ইচ্ছা করলে কাফেরদের থেকে নিজেই কি নিয়া নিতে পারেন প্রতিশোধ নিয়া নিতে পারেন না পারেন না যারা নাকি আল্লাহর প্রতি হয়ে গেল নিহত হয়ে গেল। এই পরীক্ষায় ফেল করছে আল্লাহ নগদ তার ফল ঘোষণা করে দিতেছেন অনেক দেরি না কি আল্লাপাক তাদের আমল কি করবেন না বিনষ্ট করবেন না আল্লাহর পথে যদি মারা যাও অথবা কি হও নিহত আল্লাহর পক্ষ থেকে কি পাবে তুমি ক্ষমা পেয়ে যাবে আমল করতে গেলে বুল ত্রুটি আলহম আল্লাহাক তাদের আমল কি করবেন না নষ্ট করবেন না তাদেরকে কি দিবেন হেদায়ত দিবেন্লাহম এবং তার মানে আল্লাহর সেই ঘনিষ্ঠ সান্নিধ্য পাওয়ার জন্য তার দিলের যে উপযোগিতা প্রয়োজন সেটা আল্লাহ পাক সেখানে তার কি করে দিবেন সৃষ্টি করে দিবেন কিন্তু দুনিয়ার জীবনও একটা মানুষের কি এর প্রয়োজন প্রয়োজন আছে আসলে শহীদের আসলাহ মৃত্যুর পরে না দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কিসের প্রয়োজন আছে ইসলাসের প্রয়োজন আছে কেমনে হয়ে যায় হাদিসের মধ্যে আসছে মা দিকে قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله ست خصال يغفر له في أول دفعة ويرى مقعده من الجنة ويجار من عذاب القبل ويأمن من الفزع الأكبر ويوزع على رأسه تاج الوقار الياقوتة منها خير من الدنيا وما فيها ويزود إثنتين وسبعين زودة من الحور العين মর্যাদার মুকুট হয় লোকটা মর্যাদাবান না হলে মর্যাদার মুকুট পরা অপরাণ হবে বার্যিকভাবে তাকে মর্যাদাবান বানিয়ে দেওয়া হলো আল্লা রবাহ আলামিন কাউকে বাহ্যিক ভাবে মর্যাদা মান বানিয়ে দিবেন সে ভিতরগত ভাবে মর্যাদার উপযোগী না হলে আল্লাহ আল্লাপের নিয়ম হলো কি যে আল্লাহযোগী রাখেন এটা সহজ একটা মেজাল একটা উপরে দিয়া একটা বকরি তার ভিতরের মেজাজ রুচি গুস্ত রক্ত এটা কিসের বকরির না কুকুরের উপরে দিয়া আকৃতি হলো একটা কুকুর তার ভিতরের গুস্ত রক্ত রুচি এটা কুকুরের না বকরির কুকুরের জবাই বিক্রি করেন আর বলেন আকৃতি কুকুরের হলে কি হবে ভিতরে এটা বকরি এটা মাটিতে পারবে আর যদি উপরে দিয়ে কোনটা বকরি হয় এটাকে আপনি কুকুর বলতে পারবেন আল্লাপাক জাহেরার বাতানের মধ্যে কি রাখছেন মিল রাখতেন এক ধরণে আমাদের দেশে ভণ্ড লোক আছে এরা কোরিয়ত না আল্লাহ না আল্লাহ শৈতানের দিন শৈতানের যে ধোকাবাজ উপরে একটা ভিতরে কি আরেকটা আল্লাহ ধোকাবাজ না আল্লাহবাস জাহের আর বাতেন কি রাখতেন মিল রাখতেন উপরে দিয়া ল্যাংটা আর ভিতরে দিয়া মারে কোর কের ভিতরে কিছু আছে পরিপূর্ণ পোশাক তাকে কি করে দেওয়া হয় পরায়া দেওয়া হয় ইমানের পরিপূর্ণ পোশাক পরায়া দেওয়ার অর্থ কি সে ভিতরে পরিপূর্ণ ইমানদার হয়নি ভিতরে পরিপূর্ণ কি হয়ে গেছে ইমানদার হয়ে গেছে যার ফলে আল্লাহ পরি রক্তের প্রথম ফুটাটা পড়ার সাথে সাথে তার গুণা মাফ হয় যার গুনা নাই ময়লা নাই আবর্জনা নাই তার দিল পরিষ্কার হয়ে গেছে না তার দিল কি হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তার ইমান পরিপূর্ণ আসবে না পরিপূর্ণ তার মা আরেফতের দ্বারা নুরানি আর আল্লাহ তার শরীরের উপর যে আঘাত আছে এটা কি পায় না সে ব্যথা পায় না কারণ আল্লাহর সেই সান্নিধ্যে চলে গেছে দুনিয়ার ইউসুফ আলী দেখার পরে দুনিয়ার মহিলারা এই সৌন্দর্য মুগ্ধ হইয়া কি হয়ে গেছে আঙ্গুলকে কেটে ফেলছে কি পায় নাই পায় নাই আল্লাপাকের সেই তার মারা নিয়ে নেয় এরপরে জান্নাতে তার যে যে আবাস আসন দেখতে শুরু করে দেয় জান্নাতের আবাস দেখা শুরু করে দিয়েছে আল্লাপাকের মা রে হাত তার বিলের মেধে জাগা নিয়ে নিয়েছে এই ব্যক্তির দেহের উপরে দিয়া কি যাইতেছে দুনিয়ার মধ্যে এটা সে টের পাওয়ার কথা তারপরে সে কি গুণামুক্ত তার গুণা নাই তাহলে তার পরকালের কষ্টের তো কোনো অবকাশই নাই এখন আর তারপরে তার দিলের ভিতরে নূর জায়গা নিয়েছে আল্লাপাকে মারের পরিপূর্ণ ইমান তার ভিতরে চলে এসেছে জান্নাতের দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠছে এই লোকে দেহের উপরে দিয়ে এটাকে কি ছিন্ন ভিন্ন করা হইতেছে নাক হইতেছে এটাকে ইয়াজিদু হাদুকুমিনের আঘাত ততটুকুও পায় না ততটুকুই শুধু পায় যতটুকু তোমরা কে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 কারণ মৃত্যুর স্বাদ ভোগ করা যে একটা বক্রি যেতা থাকা অবস্থায় তার চামড়া খসায় ফেললে যে কষ্ট এই পরিমাণ কষ্ট এর পরিমাণ আলী রহমতুল্লাহ মুখাসুলিখছেন যে মৃত ব্যক্তির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 আমরা তো দেখি দেখতেছি না একটা পর্দার ভিতরের বিষয় দুনিয়ার মানুষের কি করে না এটা দেখে না যেমন এক ব্যক্তি ঘুমাইয়া স্বপ্নে দেখতেছে স্বপ্নে দৌড়াইতেছে হাঁটতেছে খাইতেছে পার্শ্ববর্তী ব্যক্তি জাগ্রত বসে আছে বৈশাখ গল্পগুজব করতেছে আরেকজনের সাথে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 তার এমন এমন হাতুড়ি দিয়ে কি দেওয়া হয় পিঠা দেওয়া হয় যে পুরো পৃথিবীর মধ্যে যদি হাতুড়ির একটা আগার দেওয়া হয় তো সারা পৃথিবীর প্রহর না এই জন্য শুনলেও তারা দিয়ে কোন প্রতিক্রিয়া গ্রহণ করে না গাই রস শুধু শুনতে পায় না কে মানুষ আর জিন এই এই মৃত্যুর কষ্টটা থেকে কি পাওয়া যায় মুক্তি পাওয়া যায় মৃত্যুর পরে কবরের আজব না سيكوبر من عذاب القدر قبر الرا و من الفزائل اكبر قبر العذاب থেকে আসে কি নিরাपत হাসরের মাথার ভয়াবহ সেই কিয়ামতের প্রয়াণ করি বিপদ থেকে আসে কি কিয়ামতের অবস্থায় কি وتضع كل ذات حمل حملها وترنا فسكروا واللهم بسكروا وس... فصعق من في السماوات والأرض إلا মাংসা আল্লাহ এই ইংসা আল্লাহ মুখছেন যে বিপদ করবে না যে মা তার শিশু কি পেটের ভিতর কারো বাচ্চা থাকলে বাচ্চা কি হয়ে যাবে প্রসব হয়ে যাবে বিপদের প্রচন্ডতার কারণে চুলদাড়ি টেকে যাবে মুহূর্তের ভিতরে সেই প্রচন্ড বিপদের মধ্যে সে কি নিরাপদ আনন্দে হাসরের মাঠে শরীরের অবস্থা কি হবে আল্লাহ আয় আল্লাহ বা উক্তি সেদিন কি হবে আল্লাহ সাল্লিম সাল্লিম আয় আল্লাহ বাঁচাও বাঁচাও এই অবস্থা হবে নদীদের হাসরের বাসী এক মাইল উপরে যদি ধরা হয় এক মাইল উপরে যদি সূর্যটা থাকে তাইলে তাপের প্রচন্ডতা কি পরিমান সেই প্রচন্ড তাপের মধ্যে সব অতিষ্ঠ হয়ে চাইবে যে ধান যায় আর যায় আমাদের হিসাব হয়ে এই জায়গা থেকে মুক্তি পাই আল্লা তাল কাছে সুপারিশ করেন আমাদের হিসাব শুরু করে দিচ্ছি যাই হোক লম্বা চোর আলোচনা হাদিসের মধ্যে আসছে সর্বশেষ আদম আসাম বলবেন যে আল্লাহকে এমন রাগ করা করছেন যে এমন রাগ কখনো করবেন না আর কখন নাই ইন্নার নিয়ম কাছে এইভাবে সবার কাছে হতে হতে হতে হতে রসোমার কাছে কি করবে সেই ভয়াবহ বিপদের দিন সোহাদের অবস্থাটা কি হবে আল্লাহ এই আজাদের মধ্যে আর সোহাদারা তারা মাঠে সেই দিন কি নিয়া আল্লাহন তাদের নিয়া, রক্ত নিয়া এই সমস্ত অবস্থা নিয়া। হাসরবাসী জাগা করে দেবে সবাই স্থান তাদের জন্য ছেড়ে দেবে তারা আনন্দ মূর্তি কে ঘুরতে থাকবে ফের তারা তাদেরকে জান্নাতের বিভিন্ন এলাকা দেখাইতে থাকবে তখন তারা ভাববে যে আমরা দেখে আসি হাঁসরবাসীর কি অবস্থা আল্লাহ হিসাব নিকাশ নিতেছেন কিভাবে হাসরের দিন আল্লাপ সবার হিসাব নিবেন আর ফেরে হিসাব দিবেন আরে দিবেন হিসাব দিবেন যা যা করেছো গ্রহণ করা পাচ্ছে পঞ্চাশ হাজার বছরের একটা দিন মাত্র পঞ্চাশ বছরের জীবনটা উৎসর্গ করছে পঞ্চাশ হাজার বছরের দিনের মধ্যে এই মর্যাদা পাওয়া গেছে হাসরের মাঠে উঠবে বিআইপি মর্যাদা সব স্থান করে দিবে তাদের আল্লাউন উদ্দানী ও রেহ রিহকে রং হবে কিসের রক্তের আর গ্রান হবে কিসের এই তার রক্ত সাধারণত কি যখন নাকি কি হয়ে যায় জমাট বান্দা যায় কি হয়ে যায় কালো হয়ে যায় না কিন্তু হাসে সুহাদের রক্ত কে রক্তে কে রং হবে জাফরান রং হয়ে যাবে রক্ত কালো হয়ে জমাট হয়ে গেলে বিশ্রী হয়ে যায় কুৎসৃত হয়ে যায় সেখানে কুৎসৃত হবে না কি হবে সুন্দর হবে রাফরানের রং হয়ে যাবে মানুষের শরীরের মধ্যে যদি আঘাত লাগে যদি খত থাকে চেহারা ফারা কপালের মধ্যে আঘাত দেখতে কি দৃশ্যটা বিবচ্ছ না ভয় কিন্তু হাসরের মাঠে সোহাদাদের এই চেহারার দাগগুলো এই ফারাগুলো এই আঘাতগুলো বিবচ্ছ দৃশ্য নিয়ে আসে উঠবে না না এক একটা আঘাত তার জন্য এক একটা সৌন্দর্যের কারণ হবে রক্তটা যেমন সাধারণত রক্ত যখন নষ্ট হওয়া দেরি হওয়া যায় তখন গরুর রক্ত যেটা দিয়া চলাফেরা করা পর্যন্ত যায় না কিন্তু সেই উৎকট গন্ধওয়ালা বিষয়টা এটা সেখানে কি হয়ে গেছে গ্রাম হয়ে গেছে তো তার এই যেগুলি যেই বস্তুগুলি ছিল তার জন্য কিসের নিম্নমানের। সেই সবগুলি তার উন্নত মানের হয়ে গেছে আঘাত এক একটা সৌন্দর্যের কারণ হবে দুনিয়ার মধ্যে আমরা খেয়াল করে দেখব যে কোনো মানুষের প্রতি মানুষ পাডল হয়ে যায় কাউকে ভালোবাসে কারু দাঁত দেখা দাঁতটা এত মুক্তার মতো এই মহিলার দাঁত দেখা তার প্রতি শুধু নাকের কারণে তার জন্য কি হয়ে গেছে অন্য অঙ্গ স্বাভাবিক কিন্তু নাকটা কি এমন এক ধরনের জঘন্য ধরনের যে মানুষের বীর রেখে গেলে কাই কার চোখ এমন সব স্বাভাবিক কিন্তু চোখটা কি চোখের কারণে তার জন্য কি হয়ে যায় পাগল হয়ে যায় ঘটনা প্রাসঙ্গিক না আনলে আমাদের সময় এমন একটা ঘটনা ঘটছিল মহিলা না এক পুরুষ তার জন্য অনেক বেরিয়ে কি পাগল হয়ে গেছে কই কি কই তার চোখ দেখলে আর কেউ নিজেরা ধরে রাখতে পারে না এই চোখটা এমনই আসলে আল্লাপা কেমন বানায় রাখছে না এক জনের একটা সৌন্দর্য কি উপর যেই পরিমাণ আলাদা আলাদা অনন্য এটা তার জন্য উপকারী হলো দেখতে দেখা যাইতেছে এটা এই স্বাভাবিকই কিন্তু এটা তার জন্য এমন মর্যাদা বিষয় হয়ে গেছে আল্লাহ তারপরে ওয়ুজারুমিন যাবতীয় কিছু চেয়ে কি শ্রেষ্ঠ যে দুনিয়ার জন্য আমরা জীবনটা দিতে পারতেছি না সেই পুরা দুনিয়া এবং দুনিয়ার সবকিছুর চেয়ে শ্রেষ্ঠ একটা ইয়াকুত আর মুকুটের মধ্যে একটা ইয়াকুতি থাকে যে ব্যক্তির বাহত্তরটা সাথে বিবাহের ব্যবস্থা হইতেছে এই ব্যক্তির কাছে দুনিয়ারি হাঙ্গামা শাহাদতের সময় যে বোমা ফুটতেছে গুলি ছুটতেছে এইগুলি তার কাছে কি কষ্টকর মনে হবে না বিবাহের পাক্কা হবে আরে বাহাত্তরটা হরের সাথে আনন্দদায়ক মনে হবে উৎফুল্লকর মনে হবে তার কাছে ওখানে সায়ের বলতেছে যে জান্নাতের যেই কমনীয় সেই আকর্ষণীয় নারীরা সাল সজ্জায় তারা একেবারে সজ্জিত হইয়া আছে তারা তোমার দুলহান তাদের দুলাকে তুমি নিজে দেখো এই দুলহানে কি করে আগে দিয়া মিন্দি পড়া নারা কি আছে প্রথা আছে না তো এটা বলতেছেন তুমি তো দুলহাহু দেখো। হবি লমো নারী সে তো তুমি দুহন তুমার বোধু সে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 সত্তর জন আত্মীয় স্বজনের জন্য তার সুপারিশ কি করা হয় কবল করা হয় দেখি হয় ইমান দার এমন সত্তর সত্তর জনকে যদি আল্লাহাকের কাছে সুপারিশ করে সে জাহান নাম থেকে মুক্ত করে দিতে পারে তার মর্যাদাটা কোন পর্যায়ে এটা তো হইলো শহীদের একেবারে শাহাদতের মর্যাদার উপর কি এরপরে শাহাদতের সাথে সাথে যদি অবস্থাটা কি হবে। অন্যান্যের মধ্যে দরজা আছে স্তর আছে কয়টা মিয়া তো দরাজা তিনি জান্নাতের মধ্যে স্তর হলো একশোটা জান্নাতে র্যাঙ্ক কয়টা সাধারণত দুনিয়াতে আমরা এটা কি হিসাবে বুঝি দুনিয়াতে কি হিসাবে বুঝি র্যাঙ্ক হিসাবে বুঝি না যেমন নাকি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এগুলি এক একটা কি রেঙ্ক স্তর তারপরে সেনাবাহিনীর মধ্যে আছে মেজর তারপরে কর্নেল ব্রিগেডিয়ার তারপরে মেজর জেনারেল তারপরে মেজর জেনারেল তারপরে হলো একটা জেনারেল যাই এই স্তরগুলি গুলি আছে না এক একটা বড় মর্যাদা কর বিষয় না জান্ন ব্যবধান হল আপনার জমিনের ব্যবধানের নি এই দরজা গুলি আসলে কার জন্য সাধারণ ভাবে দেহাদ ছাড়া যারা জান্নাতে ঢুকবে এরা শুধু জান্নাতের সাধারণ নাগরিক হবে আর জেহাদ করতে গিয়ে যারা শহীদ হবে তারা এই শাহাদত শাহাদ মর্যাদা তো সে পাইছে এখন এই শাহাদতের মর্যাদার সাথে সাথে অন্যান্য ন্যাক আমল তার যেই পরিমাণ থাকবে আল্লাহ শহীদদের ব্যাপারে বলছেন তাদের আমল কে করবেন না আল্লাপা নষ্ট করবেন না সুতরাং সে তার সাধারণ জান্নাতিদের জন্য না কাদের জন্য মুজাহিদদের জন্য মুজাহিদের মধ্যে শহীদ কিভাবে। অবশ্যই সর্বোচ্চ একের একশ শততম র্যাঙ্কটা পাইতে হইলে কি হওয়া লাগবে শহীদ হয় লাগবে মহিলাদের রসুল বিষ খাওয়াইছিল খাই পারে সেই বিষের ব্যথা আমি এখনো কি করতেছি আলহিম আজমের দিকে আমরা দেখি যে সাহাবা একরাম রিজওয়ানের তাদের আশি পার্সেন্ট ই শরীদ ছিলেন তারা শাহাদতের মর্যাদারা কিভাবে উপলব্ধি করছেন আছেনমান আলী তিনজন কি শহীদ অথচ ইসলামী খেলা সময় এমন মজবুত সেই সময় তাদের শহীদ হওয়ার কি করা না কল্পনায় করেন এরপর আল্লাপাক্ট আশি পার্সেন্ট না কে তারা শাহাদ পথে না হেঁটে বসে বসে মস্তিদিনের মধ্যে থেকে কোরআন কারীমের হাস্যাদা শেষ করে ফেলতে পারতেন না সাহাবা মধ্যে আরো সবাই ফকি হওয়ানের পিছনে নিজের জীবনটা লাগায় দিতে পারতেন না শাহাদীবনটাকে ব্যয় করে দিলেন তারা কি বুঝেন না এই দিনের সহি হয়নি সাহাবাই কারামের মধ্যে মোহাদ্দ কয়জন ঘনা বাসা কিছু চালুকেরা দিতে পারতেন না পারতেন কিন্তু তারা দিনের সহি ছিল যে বড় মর্যাদাবান হওয়া যায় কিভাবে এর সঠিক বুজ তাদের ভিতরে ছিল সাহাবাই ভিতরে ছিল এই জন্য তারা ওই মর্যাদার পিছনে তারা কি করতেন শুধু বুঝছে না চলছে না তাদের দিল আল্লাহ কি করতেন পরীক্ষা করিয়া বাসাই করতেন তাদেরকে আসলে সাহাবাইকার আলহিমের ইয়ে তিনি কি সকলা বিদ্যমে হা কাজা হুফি মুখ আর মাথার মধ্যে রক্ত কি করা শুরু করে দিছে মা শুরু করে দিছে सामहिक सांना रबे शपथ के बोलिए जीवन साफलमंडित तल्ला जीवन जावा प्रकार ख्याल कर যার কারণে এই এইভাবে জীবনটাকে বিলাই দিচ্ছেন আর তাদেরই অকাতারে আল্লাহ দিনের জন্য জীবন বিলায় দেওয়ার কারণেই সেই সময় দিনকে কেউ আটকে রাখতে পারেনি সারা পৃথিবীর মধ্যে কি হয়ে গেছে ব্যাপক বেগে যুগে কোথায় থেকে কোথায় ইসলাম কি হয়ে গেছে পৌঁছে গেছে কিসের কারণে শাহাদতের এই জজ্ঞ কারণে আল্লাহর জন্য নিজের উৎসর্গ করে দেওয়ার জন্য তারা এইভাবে প্রস্তুত ছিলেন আল্লাহ তালা তাদেরকে প্রতিষ্ঠা করে দিয়েছেন আল্লাহর জন্য ধ্বংস হয়ে যাওয়ার ভিতরে হলো নিজের অস্তিত্বের রহস্য আমরা মনে করি নিজের বাতায় বাতায় রাখার মধ্যে এলো এটা হইল নিজের অস্তিত্ব নানা আল্লাহর জন্য বাঁচায় রাখা না আল্লাহ ধ্বংস করার মধ্যে গাছ হয় এক শহীদ নিজের জীবনটাকে জমিনের মধ্যে মিটাই দিয়া ধ্বংস করে দিয়া সে চিরস্থায়ী গাছে সাজারাতুন আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে চিরস্থায়ী হবে কথা আরো লম্বা রয়ে গেছে তারপরও শুধু নিজেদের উপলব্ধির জন্য বলতেছি ব্যক্তি দো হবে তার নিজের জীবন দেওয়ার মধ্যে কিন্তু এই ব্যক্তির নিজের চিরস্থায়িত্বের মধ্যে দুনিয়ার মধ্যে আল্লাহর দিনের স্থায়িত্বের একটা ফল ই জিন দিকে সে পাওয়া গেল দিন দিন দিকেও হয়ে গেল তার নিজস্ব দিন দিকেও হয়ে গেলো দুই দিন দিকে একসাথে আল্লাপটা দিল আর একটা ভাস্তব নমুনা শহীদ যে দিন মরে নাই आल्ला काराम जरूर सते सते घटना शहीद देखी जिंदा आल्ला शहीद मारा देता से जाना पड़े फेला शहीद की नहीं हासिल আরে না সেটা শহীদের বুজুর্গি কারামত যে আল্লাহ তাল্লাহ তাকে এমন হাস্যাসবসা শেখে দিছে এমন হাজারো ঘটনা সতে সত্য ঘটনা যে আফগানিস্তান আমি আল্লাহকে দেখেছি এ কী অনেক ঘটনা একেবারে মোতাবাতের আবদুল্লাহ আসলাম মানে প্রচুর পরিমাণে বর্ণিত এদের কারামতের ঘটনা এই বাস্তব আল্লাহ দুনিয়া মধ্যে আল্লাহ কুদরত এদের মাধ্যমে দেখা দিতেছে আমাদের বাংলাদেশও এই যে একটা দুইটা ঘটনা শুধু ইশারা করে দিতেছে আফগানিস্তানের শরীর দিয়েছেন হাবিজ হাবিজুর নাতি তাকে পনেরো দিন পরে করা আনা হয়েছে সম্পূর্ণ তাজা তার দিন পরে সম্পূর্ণ তাজা। একেবারে আমাদের বাংলাদেশের একটা ঘটনা মুস্তফা আল মাদানী ওনার নাম কেবল শুনছেন কিনা জানিনা এই দেশে উনি ছিলেন আরো উনি এই দেশে তাও হেদের দাওয়াত দিতেছিলেন এবং মানুষদের মুস্তফাগঞ্জে শহীদ করা হয়েছে না মুস্তফাগঞ্জে ওনারা কি করা হয়েছিল শহীদ করা হয়েছিল মুন্সীগঞ্জে ঢাকার মুন্সীগঞ্জের মুস্তফাগঞ্জ সেখানে ওনারা শহীদ করা হয়েছিল তো সেখানে যারা ওনার লাশ প্রত্যক্ষ করছে তিনি বলছেন যে আমাদের ওই ভাই মাহমুদুর রহমান সাহেব উনি বলতেছেন যে তার লাশ আমরা হাতায় হাতায় দেখছি একেবারে তাজা তার শরীর এবং একের নগদ রক্ত টক্তা করতেছে কয়দিন পরে দেখা দেন আমাদের কি হওয়ার জন্য উৎসাহের জন্য এরপরেও যদি আমরা এইগুলির প্রতি অনুপ্রাণিত না হই এই ভাগ্যটা নিয়ে মরতে না পারি দেখতে না পারি নিজেদেরই দুর্ভাগ্য আল্লাহ তাহলে আমাদেরকে আল্লাহ তালার দিনের জন্য উৎসর্গিত হইয়া শাহাদতের মৃত্যু নসীব করুন আল্লাহ শাহাদ